জাবির ইবন আবদুল্লাহ হ্রদাহতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে জুমুয়ার সালাত আদায় করছিলাম এমন সময় খাদ্যদ্রব্য বহনকারী একটি উটের কাফেলা হাজির হল এবং তারা মুসল্লিগণ সেদিকে এত অধিক মনোযোগী হলেন যে নাবিজ সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে মাত্র বারো জন মুসল্লি অবশিষ্ট ছিলেন তখন এই আয়াত অবতীর্ণ হল অর্থাৎ এবং যখন তারা ব্যবসা বা খেল খেলতামাশা দেখতে পেল তখন সেদিকে দ্রুত চলে গেল এবং আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে গেল সুরা জুমুয়া আয়াত নম্বর এগারো